আজকে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে আমাদের হৃদয়গুলো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে কারণ পাথরের মধ্য থেকেও তো এমন কিছু পাথর রয়েছে যার মধ্য হতে ঝর্ণা প্রবাহিত হয় কিন্তু গুণ করতে করতে আমাদের হৃদয়গুলো এতটাই শক্ত হয়েছে আমাদের অন্তরগুলো এতটাই কঠোর হয়েছে যে আল্লাহর স্মরণে আমাদের হৃদয়গুলো বিগলিত হয় না আল্লাহর ভয়ে আমাদের চক্ষুগুলো অস্ত্রসিক্ত হয় না এ ধরনের হৃদয়ের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদের সাদ করেন সজ্জল দেখো তো মনে আছে আল্লাহর ভয় কবে কেঁদেছিলে কবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে দুনিয়ার মানুষ আর কত সময় আর কত সময় তুমি তোমার সসটাকে ভুলে থাকবে আর কত সময় তুমি তোমার প্রতিপালকের শরণ থেকে বিমুখ হয়ে থাকবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ईमानদারদের লক্ষ্য করে বলছেন alam ya'ni lil ladina amanu alam ya'ni lil ladina amanu an takhsha ইমানদারদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে তাদের অন্তর যে তাদের হৃদয়গুলো আল্লাহর স্মরণে বিগলিত হবে এছোনা আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের চক্ষুগুলোকে অস্ত্রসিক্ত করি আল্লাহকে স্মরণ করে আমাদের হৃদয়গুলোকে পরিতৃপ্ত করি